সলাতাম সঈদুল নবীনা ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা চাই যে অন্য মানুষ থেকে যে সে আমাকে ভালো জিনিসটা দেখ কোন কিছু দেওয়ার সময় এবং চয়েস করার সময় সে আমার জন্য ভালো জিনিসটাই চয়ন করুক কিন্তু কখনো আমি নিজের ব্যাপারটা দেখছি না যে আমি কি তার জন্য ভালো জিনিস করছি নাকি দেওয়ার ক্ষেত্রে আমি খারাপ দিচ্ছি একবার তো বলতেছিল যে মানুষের দান সৎকার মসজিদ মাদ্রসায় দেখা যাচ্ছে একবারে যেই টাকাটা অচল হয়ে যায় সেটাই দিতে চায় অথচ আপনি তো নিবেন না হ্যাঁ এটাই হচ্ছে মুশকিল দান সৎকার ক্ষেত্রেও এমনি তো করছে না আবার যেটা করে সেটাও নিম্ন মানের করে এই কারণে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে এটা আসলে আমাদের সংঘর্ষ যে ইমান যদি প্রমাণিত করতে হয় তাহলে অবশ্যই আমার মুসলিম ভাইয়ের জন্য সেটাই আমি অবশ্যই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রসুর আকরম বলেন তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য তা পছন্দ ज मध्य खराब चालीय भाव क्यों आज मालिक दुकानदार চ করে দেন আমি তো আর মালের গুণগত মান বুঝতেছি না একটা জিনিস আমাকে পণ্যটা আমার আমাকে চয়ে করে দেন কিন্তু আপনি আপনি আপনি সুযোগ লোকটাকে বোকা মনে করে সেই সুযোগটা গ্রহণ করলেন। তাকে খারাপ জিনিসটা আপনার দিয়ে দিলেন সেটা তো আপনি ভালো করলেন না সেটা তো আপনি ইমানের পরিচয় দিলেন না আপনি কেন তাকে খারাপ জিনিসটা তার জন্য চয়েস করবেন যখন আপনাকে আপনার কাছে সে এটা আমানত রেখেছে যে আপনি আমাকে চয়েস করে দেবেন তখন তো আপনার উচিত ছিল যে আপনি তার জন্য ভালো धोखामी थक सकल क्षेत्र जो किसुचीना क्यों प्रत्येक जिन क्षेत्र से निजेजे भलोता नहीं खराब दी चाहिए कारो कल्याण হম আপনি এক ব্যক্তির অনেক ধন সম্পদ মিলে গেছে হঠাৎ করে বা সে কোন সুবিধা গ্রহণ করতে পেরেছে ভালো একটা চাকরি মিলে গেছে আপনি তো সেটা দেখতে পাচ্ছেন না তাইলে আপনি আপনি যদি আপনার জন্য ভালো চাকরি যদি আপনার পছন্দ লাগে আপনার যদি অনেক টাকা হওয়া আপনার পছন্দ লাগে আপনি কেন ওরটা দেখে আপনি মনে কষ্ট পাবেন কেন কারণ তার জন্য তো সেটাই আমাকে চয়েস করতে হবে পছন্দ করতে হবে যেটা আমার জন্য আমি পছন্দ করি সুতরাং এই যে হাজারো দৃষ্টান্ত রয়েছে যা আমি আমার মুসলমান ভাইয়ের জন্য যে আমাকে চয়েস করতে হবে যেটা আমি অন্যের জন্য করি। একজন শিক্ষক অভিভাবক তার কাছে বাচ্চা রেখেছে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য যেন সঠিক মানুষ তাকে তৈরি করা যায় কিন্তু আপনি তাকে খারাপ শিক্ষা দিতে পারেন না এবং শিক্ষা অবহেলা করতে পারেন না কারণ আপনি যদি কারোর কাছে বাচ্চা দেন আপনিও চান যে আপনার সন্তানটা কি ভালো শিক্ষিত হয়ে উঠুক সুতরাং যদি আপনার ব্যাপারে আপনি চান ভালো হয়ে শিক্ষিত হোক আপনার ছেলেটা তাইলে আপনি কেন আর আরেকজনের ছেলের ব্যাপারে আপনি অবহেলা করতে যাবেন এরকম অনেক ব্যাপার আপনি একজন অফিসার হম আপনি আপনার কাছ থেকে একজনে ভালো ব্যবহার চায় যে সে আমার সাথে ভালো আচরণ করুক আমার কাজটা খুব তড়িৎ সেরে দেখ যদি আপনি এটা চান হ্যাঁ যদি আপনি এটা চান তাইলে আপনি তার জন্য এই ব্যাপারটা চাইতে হবে যা আপনি অফিসার হয়ে মনে করতে হবে হ্যাঁ অন্য জনে আমি যেরকম কারোর কাছে যদি আটকা পড়ে যায় কোন টেবিলে যদি আমার কাজটা আটকা পড়ে যায় তাইলে আমি চাই যে আমার কাজটা সে দ্রুত করে দেখ সুতরাং আমি কেন আরেকজনের জন্য সেটা দ্রুত করে দেব না এরকম হাজার দৃষ্টান্ত আছে সুতরাং আমাদের মোমিন হিসেবে। আমাদের ইমান রক্ষা করার জন্য ইমানের পরিপূর্ণ তানার জন্য আমাদেরকে অবশ্যই এই পলিসি আমাদেরকে গ্রহণ করতে হবে যে আমি অন্য ভাইয়ের জন্য তাই চয়েস করব তাই পছন্দ করব যেটা আমার জন্য পছন্দ করি আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে দৃষ্টিপাত করার তৌফিক দান করুন আহমদ আল্লাহ